أَمَّا بَعْدُ فَأُوصِيكُمُ بِتَقْوَى اللَّهِ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <تصفيق> الَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ وَقَالَ اللَّهُ تَبَارَكَ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال <تصفيق> الله سبحانه وتعالى: إن أولياءه إلا المتقون. صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم: إن أسوأ الذين خليلي সালিয়ানজুর আহ হজরতে উলামা একরাম মুরব্বীন এজাম ব্রাদারান ইসলাম আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন মাহল থেকে বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন অঞ্চল থেকে এক আকর্ষণে এখানে টেনে নিয়ে আসছেন আল্লাহ নামের মহব্বতের টানি ঠিক কিনা ভাই আমাদের এখানে আসা অন্য কোন উদ্দেশ্য আছে অন্য কোন টান না এখানে কোনো রাজনৈতিক পদের লোভ নেই ভোটেরও আসা নেই নোটেরও আসা নেই ঠিক না একটু আল্লাহর মোহাব্বত পেয়ে যাই আল্লাহাকে ভয় পেয়ে যাই বিকেলে যে তালিম শুরু হয়েছিল দেখেন না ভয় এবং মহাব্বত দুটো একসঙ্গে জড়েছে এবং মাহব্বাত দুটা একসঙ্গে ধরে হাসিয়াত আর মাহাব্বাত আল্লাহ ফাঁক আমাদের সকলকে এই দূর দূরান্ত থেকে বর্ষা বদলের ভিতরে পয়সা খরচ করে কষ্ট স্বীকার করে আল্লাহ ফাঁকের নামের মাহব্বাতের আকর্ষণে আশার তহফিক দান করেছেন আল্লাহ তালা আমাদের সকলের দিলকে আল্লাহর মহব্বাতে ভরে দিলেন দোস্ত আল্লাহ ভাগ যখন আনছেন আশা করা যায় তিনি তার মহাপত দিবেন দেবেন বলে জানছেন এটা একটা শুভ লক্ষণ তিনি আনছেন আমরা আসিনি আসছি নাকি আল্লাহ ভাগ আনছেন তিনি যদি না আনতেন তোর কত ভেগড়া হয়ে যেতে পারত কি কত সমস্যা হয়েতে পারত সর্বশেষ কত লোক মনে থাকছে না মনটাতে ঘুরে যেতে পারত তো মালিক সব ঠিকঠাক দেখে সব কিছু মনটাকেও ওকে রাখছেন চলো স্বাস্থ্যটা ওকে রাস্তাঘাট ভালো পয়সাগাড়ি আছে সব ঠিকঠাক তার মানে হল ওদিক থেকে রহমতের টান পড়তে আসছি দোস্ত আমরা একবার করাশি দেখেছিলাম তো হজরত লন্ডন মাস ছিল হজরত আমাদেরকে কামরায় যাওয়ার সাথে সাথে আমাদের পিস আমাদের সাহেব আমাদের কথুম হারেফিল্লা হজরত মরনা সাহায্যের সাপ দাম দর रामदन मासे दूर बल्ला देखा हल उन्हें सबा साल मसाबा गोलिरा प्रथम तुम आए नीहिल तुम्हरा करानेस्त दिन पथे अल्लाह पकर पथे मानु जाते आल्लाक ना नल्लाफाक जाके भलोबाता पथे चलार अभिज्ञान कर এটা আল্লাহের ভালোবাসা আল্লাহের ভালোবাসায় কিন্তু বুনিয়াদী কাজ করে তিনি আগে ভালোবাসেন তার ভালোবাসার টান পড়ে তাইতে মানুষ আল্লাহ অসিকার হয়ে যায় মন তৈরি হয়ে যায় সেজন্য ভাইয়া আমরা সবসময় চিন্তা করবো যে আমি আসেনে আমাকে আনছেন আল্লাহ তালা আসলে আল্লাহ তালা লক্ষ কোটি মানুষ থেকে কিছু লোককে বাছাই করে তার ভালোবাসা আর মহব্বত মানুষের অন্তর দেওয়ার জন্য নির্বাচন করেন বাছাই করে সেই লোকগুলিকে তিনি তার প্রতি চলাত্ম অভিযোগ দান করেন লক্ষ লক্ষ মানুষ পড়ে আছে সবাইকে আল্লাহ বিভিন্ন নিয়মক দিচ্ছেন কিন্তু আল্লাহর মহাব্বতের যেটা একটা নিয়মক আল্লাহের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহ আল্লাহের সাথে আত্মার সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক দোস্ত এভাবে আল্লাহের খাস সম্পর্ক আল্লাহতারা তাদের সঙ্গে করবেন আর করাবেন তার জিকির তাদের করাবেন দোস্ত তার মহাব্বত কথা তাদের দ্বারা বলাবেন এ সমস্ত লোকগুলিকে আল্লাহ তারা নিজেই নির্বাচন করেন এটা আমাদের গণতন্ত্রের নির্বাচন না দোস্ত এটা কোন ইলেকশনের নির্বাচন না এটা আল্লাহের সিলেকশন আল্লাহ তালার বাসাই আল্লাহ তালার বাসায়ের ক্ষেত্রেই কার করার কিছু থাকে না কে যোগ্য কে অযোগ্য এ বাদ বিচার করার এক্সটা আল্লাহ তালা মানুষকে দেন না আল্লাহা দাগে তাকে এক জায়গাতে ডাক দেয় টান উঠে নিয়ে এসে কাজে লাগায় দোস্ত যখনই কাজে লাগে যায় তখন তার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় কি একটা আধ্যাত্মিক টান নেটওয়ার্ক এক নেটওয়ার্কের এক টান দোস্ত তাকে শুধু এদিক চলায় চলতে শেখায় সে উঠতে বসতে চলতে ফিরতে খালি এই স্বপ্ন দেখে ভাবনা তার সমস্ত খাস্তা হারের জন্য তার দুঃখ লাগে আশ্বস লাগে আমি কি ছিলাম কোথায় ছিলাম আমি কেনের মধ্যে ছিলাম আর আশ্বাস লাগে কিছুদিন পরে আমি আর আগে কেন আসিনি আগে আসলে তো আমি মজাটা আর বেশি দিন করতে পারতাম দোস্ত जत ला दिन जात कि क्या चिंता कर ले आशुस लागे और बर्तमान अवस्था के लेको आनंद लागे और भविष्य जो बहुत आशा और दस्त लोभ होल्लाह और बस किसुदा लोटा कफिक दान करें लाइने मेहनत कर कफिक दान करत करते तब दोस्त मेहनत हो, हो अल्लाह रहमते हो किसे আল্লাহ আল্লাহাকের রহমত আল্লাহ রহমত করেছেন আরও করবেন আরো করবেন আরও করবেন আমি যেন আল্লাহ রহমত আমি যেন সবসময় অনুতপ্ত থাকি লজ্জিত হয়ে থাকি ভয় আর নিজেকে ছোট মনে করি আল্লাহর রহমতের সামনে আমার কি দাম আছে আল্লাহ দয়ার সামনে আমার কি দাম আছে আল্লাহ ফাকের খাজদানার সামনে আমার কি দাম আছে কি হাসিয়াত আছে সবসময় যদি ছোট করে রাখতে পারি দোস্ত আল্লাহ তালা রহমত তত বেশি ধাবিতে হবে আল্লাহ ফাঁকের রহমত আপনার মধ্যে বেশি ধাবিতে হবে আর রহমত যখন দোস্ত পানি নিচের দিকে গড়ায় তাই না পানি নিচের দিকেই গড়ায় আমি সেদিন বরিশাল আসছিলাম বিশাল এক নদী পার হচ্ছে তো সময় ভাটা ছিল ভাটার সময় পানি নিচের দিকে যাচ্ছে সাগরের যাচ্ছে এত জোরে স্রোত যাচ্ছে কিন্তু নদীর নীতি হলো অনেক সময় দেখা যায় স্রোত যেদিক যায় বাতাস উল্টো দিক দিয়ে চলে ঠিক না কত পানি যাচ্ছে দক্ষিণ দিকে আর বাতাস বইতেছে উত্তর দিকে অবস্থাটা কি হয় পানির সঙ্গে বাতাসের সঙ্গে দ্বন্দ্ব চলে বাতাসে ঠেলে নিয়ে আসতে চায় কিন্তু পানি ঠেলে ঠেলে যেতে চায় ঠিক না ওখানে আমার একটা কথা মনে করে যায় আল্লাহ এখান থেকে আর কি একটা শিক্ষা হওয়া হবে একটা আজিম সেন একটা এলএম পাওয়া গেছে আল্লাহকে দান করেছেন তো সেটা কি দোস্ত নিচের দিক পানিতে গড়ায় যখন যখন কোনো মানুষ আল্লাহ ফাঁকের খাজানা সাজনা নিজেকে নিচে করতে পারে আল্লাহ আমার গড়ায় আসতে শুরু করে ঠিক না কিন্তু দুনিয়ার নশ এবং ছয়তান আর অন্য সমস্ত দুষ্কনা দোস্ত ঠেলা ঢেলে শুরু করে বাতাসের মধ্যে খালি গন্ডগোল লাগাই দেয় হিংসা হিংসি করে দোস্ত ঢেউ খেলতে থাকে তো মনে হচ্ছে যেন বাতাসে পানি সব ফেরে নিয়ে আসতেছে বাচ্চাভাবে দেখা যাচ্ছে যে ঢেউগুলো ঠিক এমনি ভাবে ওই উপর দিয়ে সব গন্ডগোল গত একতলা যত বাধা এগুলো উপর দিয়ে উপার দিকে যা যাওয়া সরে ঠিক কিনা কথা বুঝতে পারেছেন দোস্ত ঠিক এমনি ভাবে আমি যদি দবা করি আমি যদি এসতেভার করি আমি যদি তা করার সবক ইতে করি তাহলে আল্লাহ তালার খাদানার থেকে আমার থেকে এত রহমতের পানি নৈকট্যের পানি আসতে থাকবে দোস্ত আমার মরান দিক জিন্দা হয়ে থাকবে আর দুনিয়ার অনেকের হিংসা রাখবে শোক কাটাবে তাইতে সে নানান রকমের বাধা সৃষ্টি করবে এত হবে না কিছু ঠিক না দোস্ত বাজার গরম করবে পরিবেশ গরম করবে বদনাম করবে অপবাদ দেবে বিরোধিতা করবে স্কিম করবে আল্লাহা সব স্কিমকে বাতাসের মতো আল্লাহা তারা দিতে চান সারা দুনিয়া তারা বিরোধিতা করে ঢেকে রাখতে পারে এর আগে দোষ একটু কুমনে লাগবে কি যে একটু ইস্তেফারের কষ্টটা করতে হবে তিনটা কাজ করতে হবে ইস্তেফার তবা তাক্তেফার তাকওয়া জিনিস তিনটা তিনটা জিনিস আসছে কোন হিসেবে আল্লাহর খাস বন্ধনের সবক আল্লাহ তার খাস বন্ধদের সেফাত আল্লাহের খাস বন্ধনের দোস্ত পরিচয় তিনটা জিনিস তারা কি করে এর সেফার করে আর তবা করে আর তাকে অবলম্বন করে এই তিন সেফাত যে হাসিল করল দোস্ত এই বদৌলতে এই একটা মুজাহাদা আছে অবশ্য কষ্ট আছে এর বদৌলতে এই ব্যক্তির দিলের দিকে আল্লাহ তালার খাস রহমত এমনভাবে ধাবিতে হবে সে কল্পনাও করতে হবে আর সারা দুনিয়া তাকে উল্টা দিকে ফিরে নিতেও পারবে না ইস্তেফার করার কষ্ট সহ্য করা লাগবে তবার কষ্ট সহ্য করা লাগবে কাকু কষ্ট সহ্য করা লাগবে আর এই তিনটাই কোন একজন শায়কের সঙ্গে তার লোক রাগে করতে হবে শেকের সঙ্গে তার লোক রাগে করতে হবে দোস্ত তখন এস্তেফার বড় পাওয়ারফুল ইস্তেফার হবে আর পাওয়া ভাবত শক্তিশালী হবে আর তাকো হচ্ছে জোরালো তাকো হবে তখন হবে দোস্ত মজারা বুঝে আসবে দ্রুতগামী গাড়িকে দ্রুতগামী কেটে দেবে প্রাইভেট কারও জোরে চলে ট্রেনও জোরে চলে কিন্তু ফেলেন সবচেয়ে জোরে চলে কি করে হ্যাঁ একই তেলে চলে কিন্তু সব একই তেলে পেট্রোলে বা কিনে চলে কিন্তু হলে কি হবে একটা গতি ভিন্ন আমাদের হাজরতলা বলেন যারা আমল করে আল্লাহ তালার মোহব্বত শেখে দোস্ত আল্লাহ তালার ভয়ও শেখে আর মজাহাদার কুরবানিও করে এইসব লোকগুলি একদিন আরিফ হয়ে যায় আরিফ আর যারা মোহব্বতের লাইনে কোনো মেহনত নাই আল্লাহ তালার খফ খসিয়তের লাইনে কোনো মেহনত নাই সোহবতের লাইনে কোনো ফিকির নাই দোস্তফার তহবের লাইনে কোনো। परि मान मेहनत नाईरा दोस्तों मेहनत कारी मानी मुजादा जहाेद जरा रबी रहा दोनों चलार गति मेला अवदान जाहेद व्यक्ति से बोले चले सेल्लाह नास्ता अतिक्रम करल्लाकेहब्बत पार रास्ता अतिक्रम कर আর আর ব্যক্তি শিবর লতলার মহাপাত্র রাস্তা অতিক্রম করে দনদিন অতিক্রম করা ব্যাশকম কি রোমিরাম দোতে স্যার অনেক ব্যবধান দোস্ত বল রোজারা সাধ হর মহে এক রোজারা জাহেদ ব্যক্তি শুষ্ক খুশক মহব্বত শূন্য অর্থাৎ মহব্বত নাই তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই পাঁচ নম্বর নাই খাসিয়ত নাই তারা কিন্তু দোস্ত পরিমানে কম কিন্তু মেহনত করে আমলও করে এই ব্যক্তি দুনিয়া ত্যাগেও অনেক কোরবানিও করে কিন্তু এর নাম হল বেশির থেকে বেশি জাহেদ মুজাহাদ কারণওয়ালা দুনিয়া ত্যাগওয়ালা জাহেদ আদালত রুমির রহমত বলেন যে দলাল্লাহর মাহব্বত থেকে শূন্য এবং খুশক দোস্ত এ সমস্ত লোকগুলি আল্লাহর মারেফাত এবং আল্লাহ তালার নৈকট্য রেজার মকাম অতিক্রম করে এবং সেটা হাসলের জন্য চলে কিন্তু এক মাস মেহনত করলে একদিনের এত অতিক্রম করে কিন্তু যে ব্যক্তি এর সাথে সাথে আল্লাহ তালার আল্লাহ আল্লাহের মাহব্বাতের বিষয়টাকে জুড়ে নিয়েছে এই ব্যক্তি দোস্ত এর মেহনত আজিউসা মেহনত হয় যে একে আল্লাহ তালা কত দূর করেছে না সফরকে যে এক মুহূর্তে সে আল্লাহ আরেফান সেজন্য আমাদের বুজুর্গান দিন হার লাইনে হার লাইনে ওলামা একটা দিন এলেমের লাইনে হোক আর সুলুকের লাইনে হোক আর দোস্ত দাবাতের লাইনে হোক যারা ওলামা বুজুর্গ আছেন তারা কিন্তু সকলে আরে সকলে আরে সকলে আরে আর দোস্ত অনেকে টেট টুর ফাইনে মিলে ওরা খালে জাহেদ ছাই আরে ফাইনা কিন্তু দুদিন ভিতরে আকাশ সাতাল ব্যবধান হয়ে গেছে দোস্ত তো ওনারা দোস্ত ওলামা একরাম বুজুরা দিন যে যে লাইনে মেহনত করব না কেন ভিতরে ভিতরে আল্লাহ মারে ফাঁত মেহনত করেছেন কোন একজন শায়কের কাছে নিজেকে মিটাইছেন সবক পালন করেছেন পালন করার মাধ্যমে ভাই পানি খাওয়ানো ভালোবাসা এখন এত নাম করেন আচ্ছা খোলবেন তো কত সময় লাস সময়ের গুরুত্ব দেন ঠান্ডা মতো পড়ছে গলা খুশ খুশি কাছ ঠিক মার ভাই সকলে আরিফ আর ফিকির আরিফ হয়েছেন আরিফ আমি তো বুধবারের জীবনী মুতলা করি আগে মানে ইলিয়া রহমতুল্লাহ মানে জগরে আছে রহমতুল্লাহ হাটে মিলন মতন আসলে ধানের রহমতুল্লাহ মুফতি ফজুল্লাহ সাহেব রহমতুল্লাহ রায় এ সমস্ত বুধিনের জীবনে দেখেছি আসলে বুধ মিনহাদিন এক একদিন এক এক লাইনে মেহনত কিন্তু আসার জায়গায় ঠিক আছে শেখ জাকেরিয়া রহমতুল্লাহ রায় জীবনে আপনার বাংলা বাইরে দেখবেন আলীম অনালিন দেশি বিদেশি মাদ্রাসার উস্তাদ তবলীগের মোবাল্লের মুরব্বী অধিকাংশ মুরব্বী ওনার কাছে ওনার খানকা চিল্লা দিয়ে খেলাফত লাভ করে তিনি আর দুনিযা মধ্যে স্টের অনেকে পাইছে অনেকে পায়নি ওর খলিফাদের লিস্ট দেখে নেবেন আপনি প্রায় একশো জন খলিফা পৃথিবীতে আছে তার ভিতরে বেশিরভাগ দেখা যাচ্ছে রায়ম্যান্ডের মুরবাদের আমি কথা বলতেছি আমাদের অনেক সাথীদের ভিতরে অনেক সময় ঘটকা লেগে যায় আমি এই কাম করি আমার আর এক কাম করবো কি করে অথব দুনিয়ার লাইনে কিন্তু চোদ্দ রকম কাজ করা বুঝে আসে ঠিক না কেন কি আমার সঙ্গে দেখা হয়েছে কাজ আমি বহুত বড় এক চাকরি করে সে বহুত বড় নাম করা যাবে না সে লাইনটা সুবিধার লাইন না বুঝছেন বহুত বড় চাকরি তার অথচ সাতক্ষী রাত্রে গাড়ি পাই নেই তাই ট্রাক এ করে আসতেছে ডুমিয়ার পরে এসে পুলিশে চেক করে তারা গাড়ি আটকে আমি তাহলে চা করে আমাদের গাড়িতে উঠেছে বসে বসে বলতেছে এরা আমি ব্যবসাও করি এত বড় চাকরি ব্যবসা করার কারণে হাকে ভোগে করি বিকাল বিকাল করি তো খুলনা মানুষ সে হাতের ব্যবসা করতেছে তার তাই আদায় গেছে চিন্তা করে দেখেন তাহলে এত ঝামেদার কাজ চাকরি অফিস সামলে ব্যবসা করতেছে কি মনে করেন তাতে কিন্তু মেলা কাজ করা মনে হয় না তাতে মেলা কাজ করা মনে হয় না কিন্তু এখানে আসলে নাকি একটু কদের কথা মাদ্রাসায় পরি তাহলে একটু ধান কাজটা একটু মেলা কাজ মনে হয় একটু যদি কাজ করি দোস্ত তাদের একটু এসলা হওয়া এবং বুজুর্গদের সৌমাতে যাওয়া একটু ইস্তেমা যাওয়া তাদের কাছে ইসলামস্ত করানো এটা একটা বাড়তি কামার মনে হয় এগুলো দোস্ত আসলে কি আর